सब चेमलियन इसलाम ग्रहण करते लक्ष लक्ष मानुष के पृथ्वी करते बाध्यरबारी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 তার দ্বারাই আপনারা উপকৃত হচ্ছেন হয়েছেন এবং হবেন এই কামনা রেখে আজকের আলোচনা শুরু করছি সেটা হলো যে আল্লাহর সুক্রিয়ায় জ্ঞাপন করলে পরে আল্লাহ আল্লাহতলা আমাদের রুজি বৃদ্ধি করে দেন আমরা সবসময় চাই যে আমাদের রুজিতে বরকত হোক সবসময় চাই যে আমাদের রুজি বেশি হোক আর আধ্যাত্মিক একটা কারণ হল যে আপনি আল্লাহর শুক্রিয়া যথাক্রমে যথানিয়মে আদায় করবেন তাহলে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 তোমরা পৃথিবীর বুকে যা আছে তা হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো তার মানে এই পৃথিবীতে হারাম রুজিও রাখা আছে আমি তোমাদের পরীক্ষার জন্য হারাম রুজিও দিয়েছি বলা হয়েছে এই এই জিনিস হারাম সুতরাং হারাম রুজি ভক্ষণ করো না পৃথিবীর বুকে যা হালাল আছে পবিত্র আছে সেই রুজি ভক্ষণ করো ওয়াস্কুর মাত আল্লাহ আর আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন আমাদের মাঝে ওয়াইনউদ্ি লা আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাও গণনা করে শেষ করতে পারবে না তো কাজ আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো হে জেন ইনসানের দল বলতে পারো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো কোনো উপায় নেই সে অস্বীকার করার সুতরাং আল্লাহর নিয়ামত হচ্ছে অগণিত আল্লাহর নিয়ামতের সুক্রিয়া করো ইংকুন তুমি ইয়াহুতা যদি তোমরা একমাত্র করে থাকো তাহলে আল্লাহ নিয়ামতের আদায় করো আল্লাহ কথা বলেছেন যে ব্যক্তি তার আল ইমরান একশো পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন ওয়াস শাকিরিন যারা শুকুর যারা কৃতজ্ঞ বান্দা তাদেরকে আমি বদলা দেবো তাদেরকে আমি বিনিময় দান করব।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 যারা শুক্রিয়া আদায় করে এমন শ্রেণীর মানুষ হচ্ছে অল্প কথা ইবলিশও বলেছিল যখন তাকে বিতাড়িত করা হয় যখন তাকে রাজিম করা হয় তখন ইবলিশ বলেছিল যে আল্লাহ তুমি আমাকে আজ এইভাবে মালমন করে তাড়িয়ে দিলে আমি তোমার বান্দার পিছন ছাড়বো না শেষকালে দেখবে যে তোমার শুকুর গোজার বান্দা সামান্য থাকবে তো আল্লাহ বলেছিলেন সে তো হবেই মোখলাসীন যারা এবং যারা খাস বান্দা আল্লাহর খালেজ বান্দা যারা মোমেন বান্দা হবে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 আল্লাহ তাআলা বলছেন বল হুওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা কালিল্লামা তাশকুরুন বলো সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য এবং তৈরি করেছেন তোমাদের জন্য শ্রবণ শক্তি কান আবসার দৃষ্টি শক্তি বা চোখ ওয়াল আফিদা হৃদয় আল্লাহ তাআলা সমস্ত দেহই সৃষ্টি সমস্ত সৃষ্টিই আল্লাহ তাআলার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 আর তার দ্বারা সে জ্ঞান করে আর জ্ঞান করার ফলে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব আল্লাহ বলছেন ওমান নাফসে। যে ব্যক্তি সুক্রিয়া আদায় করবে সে আসলে নিজের জন্য করবে নিজের লাভের জন্য করবে ওমান ওমানিম আর যে ব্যক্তি না সুক্রিয় করবে কৃতজ্ঞতা স্বীকার না করে কৃতজ্ঞতা করবে তাহলে আমার রব হচ্ছেন অভাব এবং সম্মানিত আল্লাহ তালা কোনো পর্বা নেই আমরা যদি শুক্রিয়া আদায় না করি আল্লাহ তালার কোন পরোয়া নেই রসুল্লাহ বলছেন আজ আব্লাহমেনের জন্য সত্যি আশ্চর্যজনক মোমেনের জন্য সবটাই ভালো আর এটা শুধু মোমেনের জন্য যখনই তার কাছে কোনো বিপদ আপদ আসে আর সে ধৈর্য ধারণ করে ফলে তার জন্য তা মঙ্গলময় হয় আসা আবাতার ফা খাই আর যদি তার কোনো সুখ আছে যার আনন্দ আছে আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামত আছে তখন সে তার সুক্রিয়া জ্ঞাপন করে থাকা না খাই আল্লাহ এটাও তার জন্য মঙ্গল হয় তার দুঃখ এলেও মঙ্গল সুখ এলেও মঙ্গল সুক্রিয়া জ্ঞাপন করলে মঙ্গল হয় সেটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন আমরা অনেক সময়ে মানুষের কাছে উপকৃত হই সুক্রিয়া মানুষের করতে হয় যেমন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় তেমনি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 যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে তার আল্লাহর সুক্রিয়া আদায় হয় না মানুষের সুক্রিয়া আদায় করতে হবে যার কাছে আপনি কৃতজ্ঞ তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তারপর আল্লাহর শুক্র আদায় করতে হবে আর একসাথে যদি আপনি মানুষের সুক্রিয়া আদায় না করেন তাহলে পরে আল্লাহর শুক্রিয়া আদায় হবে না সুক্রিয়া কিভাবে আদায় হবে সে কথা আপনারা শুনে থাকবেন যে প্রথমত স্বীকার করতে হবে যে এই নিয়ামত আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি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 যে আপনাকে নিয়ামত দিয়েছে যে আপনাকে ধন দিয়েছে যে আপনাকে রুজি দিয়েছে তার প্রতি আপনি বিনয়ী হবেন তার মানে অহংকারী হবেন না তার প্রতি বিনয় প্রকাশ করবেন কারণ প্রত্যেক দানি প্রতিদান চায় আপনি যদি আমাকে কিছু দান করেন আমি আপনার প্রতি অহংকার প্রদর্শন করতে পারি না আমি আপনার কাছে ছোট হব। আমি আপনার কাছে বিনয়ী হব যেহেতু আপনি আমাকে দান দিয়েছেন এটাই হচ্ছে নীতি দুনিয়ার নীতি তেমনি আল্লাহ তালার কাছ থেকে নিয়ামত এবং সব নিয়ামতই আল্লাহর দেওয়া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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলিহাসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ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 দেখুন আমাদের প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম তা হল যে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবং তার শুক্রিয়াই পাঁচ ভাবে আদায় হয় যদি আমরা এই পাঁচটি রকমভাবে আদায় করতে না পারি তাহলে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন হবে না আর আল্লাহর মতো সুক্রিয়া জ্ঞাপন না হলে পরে আল্লাহর দেওয়া নিয়ামতকে তার সন্তুষ্টি পথে ব্যয় করতে না পারলে সুক্রিয়া হবে না আর তার ফলে সুক্রিয়া মতো না হলে বুঝতেই পাচ্ছেন যে শুক্রের বিনিময় আমরা পাবো না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলে যে নিয়ামত আসে আল্লাহতলা আমাদেরকে যে রুজি দান করেন বা আমাদের রুজিতে বৃদ্ধি দান করেন সেটা হবে না তখন আমাদের সুক্রিয়ার কোনো লাভ হবে না যে সুক্রিয়া আমরা এই পাঁচভাবে আদায় করতে না পারি তাহলে সুক্রিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়াও করতে হয় অনেক মানুষ আছে যারা নিয়ামত ভোগ করে কিন্তু অপরের সুক্রিয়া জ্ঞাপন করতে পারে না সে অভ্যাসটা তাদের নেই এই জন্য আল্লাহ তালারও সুক্রিয়া আদায় করতে পারে না এই জন্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম সাহাবেদেরকে দোয়া শিখিয়েছেন যে তোমরা এই দোয়া নামাজের পশ্চাতে বলো নামাজের পশ্চাতে বলো আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার জন্য সহযোগিতা করো আর আদায় করার সহযোগিতা করো আর তোমার ভালো ইবাদত করার জন্য আমাকে সাহায্য করো একটি সুন্দর দোয়া নামাজের পশ্চাতে বলতে বিশেষ করে সালাম ফেরার আগে আপনি বলেন যে সমস্ত দোয়ায়ে মাসুরা আপনি বলেন সেই দোয়ায়ে মাসুরার সাথে আপনি এই দোয়াটাও পড়েন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 ভালোভাবে চলে না আমরা বড় কষ্টে আছি তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমার স্বামী এলে বলো যেন সে তার দরজার চৌকাট পাল্টে দেয় তারপরে তিনি চলে গেলেন সন্ধ্যার দিকে ইসমাইল আলি সাল্লাম ফিরে এলেন তখন স্ত্রী ঘটনা খুলে বললেন যে এরকম এক মুরব্বী এসেছিলেন তারপরে কি হলো তারপর তিনি জিজ্ঞেস করলেন যে আমাদের খাবার কি তো বললাম পানিয়ার গোস্ত কেমন চলছে তোমাদের বলছি খুব কষ্টে দিনপাত হচ্ছে আমি বললাম আমার খুব কষ্টে দিনপাত হচ্ছে আর কী বললেন স্ত্রী বললেন যে তিনি বললেন যেন আপনি আপনার দরজার চৌকাট বদলে দেন ইসমাইল আলহিহি ইসলাম বুঝে গেলেন এবং বললেন উনি আমার পিতা তিনি আমাকে বলেছেন যেন আমি তোমাকে তালাক দিই সুতরাং ইল হাকি বি আহলেক তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও ইব্রাহিম আলিস্লাম নিজে যে কথা বললেন সে কথার কোনো জাচ বিচার মানে পরখ না করে বিচার না করে ইসমাইল আল ইসলাম তালাক দিয়ে দিলেন কারণ তিনি জানেন ইব্রাহিম হচ্ছেন নবী আর তিনি যা কিছু জানছেন যা কিছু করছেন ওই মাধ্যমে অতএব তিনি যখন দরজা চৌকাট বদলে দিতে বলেছেন তার মানেই হলো স্ত্রীকে তালাক দিতে বলেছেন দেখছেন স্ত্রী হলো দরজা চৌকাট যে দরজা আপনার সংসারে চলে সেই দরজার চৌকাট হল স্ত্রী স্ত্রীকে মজবুত হতে হয় না হায় সংসারে দরজা হ্যাঁ খোলা হয়ে যায় যাই হোক তো দরজা চৌকাট বদলে দিতে বললেন তারপরে আবার কিছুদিন পর ইসমাইল ইসলাম আবার বিবাহ করলেন ইব্রাহিম ইসলাম কিছুদিন পর এলে পরে আবার ইসমাইল ছিলেন না বাড়িতে শিকারে গেছিলেন ইব্রাহিম আসলাম তার স্ত্রীর সঙ্গে কথা বললেন তো রকম কেমন কি ব্যাপার তোমরা কেমন আছো তখন সেই স্ত্রী তিনি বললেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তোমাদের খাবার কি তো বললেন আমাদের খাবার গোষ তার পানি ইব্রাহিম আসলাম দোয়া করলেন হে আল্লাহ এদের গোস তো পানিতে বরকত দাও তারপরে বললেন যে তোমার স্বামীকে বলো যেন সে তার দরজার চৌকাট বহাল রাখে ইব্রাহিম ফিরে গেলেন ইসমাইল আল ইসলাম সন্ধ্যার দিকে ফিরে এলে স্ত্রী ঘটনা খুলে বললেন এক মুরব্বী এসেছিলেন তিনি আমাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন আমি বললাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থায় আছি আর খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন গোস্ত পানি গোস্ত পানির ব্যাপার যাতে বরকত হয় সেই দোয়া দিলেন আর এ কথা বললেন যেন আপনি আপনার দরজার চৌকাট বহাল রাখেন ইসমা ইসলাম আবার বুঝে গেলেন তিনি বলেন উনি আমার পিতা তিনি আমাকে বলে গেছেন যেন আমি তোমাকে আমার স্ত্রী রূপে বহাল রাখি এখানে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 এবং তুমি ভালো হয়ে যাও ভালো হয়ে গেল তোমার কাছে সব থেকে উত্তম মাল কি সে বললো গরু ঠিক আছে তোমার একটা গাভি দেওয়া হচ্ছে সেই গাভি নিয়ে তুমি সুখী হাও তোমার বার বারান্ত হোক তারপরে ফ্রেস্তা অন্ধের কাছে গেলেন অন্ধকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার তুমি কী চাও বলে আমি চাই আমার দৃষ্টি ফিরে পাই তারপরে তোমার কাছে উত্তম মাল কি তো অন্ধ বললো আমার কাছে উত্তম মাল ছাগল তাকে আদি ছাগল দেওয়া হলো বলে আল্লাহ তোমার বার বারান্ত দেখ সবারই মাল বাড়তে লাগলো সবারই মাল অনেক মাল হলো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 মোমিন মুমিনের ভাই সবসময় চেষ্টা রাখতে হবে যে সেই ভাতৃত্ব যাদের বজায় থাকে এনামালুন ফস লেহু বাইনা খাওয়াইকুম মোমেনরা হচ্ছে ভাই ভাই তোমাদের ভাতৃত্বের সংশোধন করো সবসময় চেষ্টায় থাকতে হবে যাতে করে আমার ভাইয়ের সাথে কোনো কোনোরকম এই শ্রেণির কাটাকাটি ছাড়াছাড়ি না হয়ে থাকে যাতে করে আমরা এক অপরকে ঘৃণা করি মুমিনের উচিত একজন মোমেন অপর মোমেনকে ঘৃণা করবে না লাখ রোহু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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ ব্যাংক ওয়াড্রান কোট আটচল্লিশহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি বি এক শূন্য চার এক নয় দুই শূন্য তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট প্লিস টিভি মানবতার সমাধান